তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহর আলম আর তা তো আল্লাহ অবগত আছেন যে प्रतरोध कर मानुष केल्लाह पद ह নিঃসন্দেহে তাদের এই সমস্ত অতঃপর তাদের অন্তর সময়ের উপর মোহর মেরে দেওয়া হয়েছে সুতরাং তারা বুঝছে না আর যখন আপনি তাদেরকে দেখবেন আপনি তাদের কথা শ্রবণ করবেন কা এরা খুশুবন কাঠসমূহ মুসান্না দাতুন যা দেওয়ালের সহায়তায় লাগানো রয়েছে সত্য হতে ফিরে কোথায় যাচ্ছে যখন তাদেরকে বলা হয় তা আলা আসো রসুলি ार्थना कर करें না করেন এরাই সেই লোক যারা বলে তাদের জন্য কিছুই ভাই করোনা রসুল আল্লাহ রসুল যারা আছে এমনকি তারা নিজেরাই সত্রভঙ্গ হয়ে পড়বে আল্লাহরী অধিকারের আসে আসমানসমূহ জমিনের ভান্ডার হলিয়া কিন্তু মুনাফিকরা বুঝে না তারা এরূপ বলে যেমন ইজ্জত আল্লাহর জন্য রয়েছে আর তার রসুলের এবং মুসলমানদের জন্য এটা অবগত নয় আর যারাই রূপ করবে তারাই বিফল থাকবে আং ফা আর ব্যয় করোমা রো না আমি যা তোমাদেরকে দান করেছি তা হতে এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো মৃত্যু এসে উপস্থিত হয় দিনের জন্য আরো কিছু দিনের যে আমি দান সৎকা করে নিতাম এবং অন্তর্ভুক্ত হতাম আর আল্লাহ কাউকে অবকাশ দেন না ইদা জা আজালহা যখন তার নির্দেশে সময় এসে পড়ে তামালুন আর আল্লাহ তোমাদের কার্যাবলী সম্বন্ধে পূর্ণ অবহিত আছেন